সম্মানিত উপস্থিতি আমরা সালাদ বিষয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর সালাতর একটা গুরুত্বপূর্ণ মাসালাইলে গিয়া ফজর যখন জামাত শুরু হয়ে যায় তখন শূন্য সালাদ আদায় করা কিনা না আমরা আগেই আলোচনা করছি যে রসদ সাল্লাই সালামছেন ইজা সালা সালাহালা সালাতা ইল্লাল মকতুবা কোন যখন ফরজ সালাতর আকামত হয়ে যাব তখন নাই ওই সালাদ সালা যে সালাত আমরা গিয়া দেখবো যে জামাজ শুরু হয়ে গেছে তখন আমরা অন্য সূন্য না গুরুত্ব থাকলো না এক দুই নম্বর হইলো গিয়া যে আমরা যখন আগে ফর্তা পারতাম না তাহলে এটা কি সূর্য উদয়ের ফলে ফোরতে হইব হ্যাঁ হাদিস প্রমাণিত আছে যে সূর্য কিন্তু সূর্য উদয়ের আগে কি শুদ্ধ যে মহাম্মদ ইবনে ইব্রাহিম রাহমতুল্লা আলাহিয়া হইরা যে কায়াস ইবনে আমার রাজিয়া বর্ণা করসেন হইরা যে নবী সাল্লি সাল্লাম এক ব্যক্তিরে ফজর সালাতের ফলে দুই রাখা সালাত ফড়তে দেখলা দেখিয়া তার প্রশ্ন করল যে ফজরের নামাজ রাখাত পর আরো দুই রাখাত ফোড় দুই রাখাত ফোরার ফলে আরো কি দুই রাখাত যে আমি সূন্নত ফড়ছি না ফজরের সূন্নত আগর যে সুন্নত আছে এটা ফড়ছি না তখন এটা আমি ফোড়ে লইলাম তখন রসদ সাল্লু আলি চুপ হয়ে গেছেন কিছু কইসেন না যে এক ব্যক্তিরে রসুল সাল্লু আলি ফজরের তার লগে জামাতে নামাজ আবার নামাজ পড়তে দেখছেন নামাজ পড়া করিল নামাজ কিতা দুই রাখাত ফরার ফলে আরও দুই রাখাত কইলানসুর্লাহ আমি কীতা করছি আগে আমি শূন্য ফড়তাম ফড়ছি না এইটা এখন আমি তখন নসালাহ ইসলামের কিতাব হোসেন চুপ হয়ে গেছেন আবুদের ইমাম আবুদে বর্ণিত হাদিস তাহলে আমরা এই হাদিস এলাম যে খারজ যদি ফজর আগর সুন্নত আছে আর এইটা ইনো ইমাম সাহেবের নামাজ ফোড়ার আপনি বারিন্দা তু বইয়া আপনি মসজিদের মাঝে বইয়া কিতা করার নামাজ পড়া তাহলে কোরআনার বিপরীত আমল এলো আর হাদিসের যখন ফরোজ নামাজের আক্রমত যায় তখন অন্য কোনো নামাজ নাই তাহলে আপনি ফরজ নামাজের হাদিসের ই হাদিস অনুযায়ী বিপরীত আমল ফল আর আপনার সুযোগ আছে যে রসুদাল্ল ইসালামে অনুমোদন দিস তাকরির যে যদি ফজরর সুনত আগে না ফরতে পারলে তাহলে ফজরের জামাজ শেষ হওয়ার ফলে ফড়তে পারে আর অথবা তার সুযোগ আছে সূর্য উদয়ের আল্লাহ সহ রসুল্লাহ ইসলাম অনুসরণে যথাযথভাবে রসুলোর তরিকায় রসুলোর পদ্ধতিতে আমরা যাতে আসালাত আদা করি কর্তাফি আল্লাহ সুহাম তফিক দানবীনা মহম্মদ